আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ রাসুলিল্লাহিআ পৃথিবী বাংলার নিয়মিত দর্শ হাদিস আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে আবারও উপস্থিত হয়েছি আপনাদের কাছে আশা করি দূরের ও নিকটের ভাই ও বোন সবাই ভালো আছেন ভালো থাকুন আমাদের এই অনুষ্ঠানটার জন্যে অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করছেন আসুন আপনাদের সে আগ্রহ আপনাদের সেই চাহিদা পূরণ করার জন্যে হাদিস নিয়মিত আমরা আপনাদেরকে শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসুন এটি পূর্বে আমরা আলোচনা করেছিলাম সালাতরত অবস্থায় নড়াচড়া করা অধিক চলবে না তবে প্রয়োজন ক্ষেত্রে নড়াচড়া করা একটু আগে পিছু হওয়া প্রয়োজনে জায়জ রয়েছে ওলামায়ে কেরাম ফোকাহ রাম এই সালাত অবস্থায় কটুক নড়াচড়া করা যাবে আর কটুক যাবে না কোনটা যাবে আর কোনটা যাবে না এটাকে পাঁচ ভাগে ভাগ করেছেন এক নম্বরে যেটা ওয়াজিব অর্থাৎ যেই নড়াচড়া করাটা ওয়াজিব করতে হবে এটা না করলে আপনার সালাতই হবে না দুই নম্বরে হল যেটা হারাম যে নড়াচড়া করা আপনার চলবে না তিন নম্বর হলো মুস্তাহাব মানে ভালো উত্তম নরাটা উত্তম। কি নাকি ঘৃণিত আর একটা হলো কি মুবাহ মানে জায়জ কুবাবাসী তারা সালাদ আদায় করতেছিলেন এদিকে কেবলা পরিবর্তন হয়ে গেল বাইতুল মাগ থেকে কেবলা মক্কা হয়ে গেল কাবা মাদমা হয়ে গেল তাদের কাছে যখন খবর দেওয়া হলো যে আল্লাহ নবী আলহাতামের কাছে আমি দেখে আসলাম কেবলা পরিবর্তন হয়ে গেছে উত্তর দিক থেকে এখন দক্ষিণ দিকে কারণ বাইতুলা থেকে উত্তরে আর কাবা হলো দক্ষিণে সালাত আদা করতেছিলেন এই মুহূর্তে যখন তারা জানতে পারলেন যে কেবলা পরিবর্তন হয়েছে তখন ইমাম মুক্তাজি সবাই ঘুরে গিয়ে কাবার দিকে দক্ষিণ দিকে মুখ করে এলেন তাহলে মনে রাখতে হবে এই যে নড়াটা এই যে এটা আপনার জন্য কি জরুরি একজনের কাপড়ে হয়তো কি রয়েছে রয়েছে অপবিত্র এখন যদি হয় যে জুতার মধ্যে মধ্যে মধ্যে বা বা বা টুপির শরীরে পোশাকে অপবিত্র বস্তু আছে যেটাকে আমি যদি ফেলাই দিই আমি নর্মরত অবস্থায় গুতরাটা ফেলাই দিলাম বা মোজাটা খুলে রেখে দিলাম বা জুতা খুলে দিলাম তাহলে তো আমার সালাত হয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে আমাকে সেটা খোলার জন্য ফেলে দেওয়ার জন্য অপবিত্র জিনিস আছে যেটা যদি আপনি এখন খুলে রেখে দেন তো আপনার নাম হবে না মনে করে লুঙ্গির মধ্যে বা পাজামা প্যান্ট খুলে দিলে তো আওরাত প্রকাশ হয়ে যাবে তাহলে তো সালাদ হবে না এই অবস্থায় আপনাকে সলাদ ভেঙে দিয়ে বাইর হয়ে গিয়ে সেটাকে পরিবর্তন করেছে এসে সালাতাদা করতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম সালাত অবস্থায় কিছু নড়াচড়া আছে এটা ওয়াজিব এটা করতে হবে না করলে আপনার সালাত হবে না আবার কিছু আছে নড়াচড়া যেটা হারাম যেমন মনে করেন কেউ সালাতের মধ্যে মনে করো অট্ট হাসি শুরু করলো হা হা হা করে যদি হাসে তাহলে এই যে হাসার কারণে নড়াচড়া হবে শরীর নড়বে তাহলে এতে করে তার সলা কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে जेटी नाम क्या नाम संगे सलापृक्त ना क्यों जदि सला अवस्थाधर क्या कर बिल जाए नाम हो जाए नतून कर सलााद अदा करते आब्दुल्लाबना आब्बास सजी तला आनु एक दिन आल्ला नबी आल सल्लासल्लम घरे खाला मईमार घरे आल्लाबी आल सल्लाम তা হাজুদের নামাজে যখন দাঁড়াই গেলেন আব্দুল্লাহ আব্বাস ছোট মানুষ উঁজুটুজু করে এসে আল্লাহর নবী আলিস্লামের বাম দিকে দাঁড়াই গেলেন আল্লাহ নবী আলী সাল্লাতাম তখন তার কান ধরে তাকে ঘুরাই নিয়েছে ডান দিকে দাঁড় করিয়ে দিলেন তাহলে এই যে বাম দিক থেকে তাকে ঘুরিয়ে নিয়েছে টেনে নিয়ে এসে ডান দিকে দাঁড় করাই দিলেন তাহলে নড়াচড়া কি হলো না এই নড়াচড়া উত্তম নাহলে কি আল্লাহ নবী আলাইস্লাম করেছেন কারণ নামাজ পরিপূর্ণতার জন্যে একটা কাজ তাই এটাকে আমরা বলবো। এমন নড়াচড়া যেটা প্রয়োজন ছিল এবং নামাজ পরিপূর্ণতার ব্যাপারে সহায়ক তাই সহায়কা জায়গ রা করা আছে যেটা মাকড়ো যেটা ভালো কাজ না ঘৃণিত কাজ যেমন গুতরা বা মাথার রোমাল বা টুপি বা পাগড়ি অপ্রিয় জনে কেউ করে তাহলে সেটা মাকড়ো সেটা ঘৃণিত কাজ হবে অপছন্দনীয় কাজ হবে এটাকে অপরিজনে করা ঠিক হবে না আবার কিছু আছে যে নড়াচড়াটা কি জায়েজ। জায়েজ অবস্থায় যেমন এজ যে বেশি সালাত করা মনে করেন আপনি সালাত শুরু করেছেন এই মুহূর্তে আপনার একজন দুশ্মন চলে আসলো আপনি এখন হয়তো ভাগতেছেন আর সালাত আদায় করতেছেন এমনকি এই মুহূর্তে কেবল তখন শর্ত নয় যদি পিছন থেকে আপনার দুশ্মন সামনের থেকে আসে আপনি পিছনে ওইদিকে অন্যদিকে মুখ করে সরাত আদায় করতে করতে আপনি হাঁটতে পারেন অথবা হয়তো আপনার সামনে কুকুর বা আপনার সামনে কোনো গাধা এগুলিকে ঠেকাবের জন্য মানুষের জন্য আপনি হয়তো কি করলেন ওইখানে বাধা প্রদান করলেন তাহলে সেটা আপনার জন্য তখন কি হয়ে যাবে জায়জ হয়ে যাবে অথবা যেটা আমরা একটু আগে পড়েছি হারিসে যে সাপ বা বিচ্ছু আপনার সামনে দিয়ে যাচ্ছে তার পরিজনের সরাতরত অবস্থায় তাকে আপনি আঘাত করে হত্যা করতে পারেন কেউ সামনে যাচ্ছে তাকে বাধা প্রদান করতে পারেন ছোট বাচ্চা যে বাচ্চাটা হয়তো কাঁদতেছে তাকে আপনি কোলে নিয়ে সালাত আদা করতে পারেন এই ধরনের প্রিয়জনে নরাচড়া করা আপনার জন্য কি রয়েছে যা এজ রয়েছে সেটা যদিও নড়াচড়া একটু বেশি হয় তবু কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এই সমস্ত দ্বারা আমরা বুঝতে পারলাম যে সালাতরত অবস্থায় নরাচড়া করা কিছু আছে অজেব কিছু হচ্ছে হারাম কিছু হচ্ছে মাকড়ো কিছু হচ্ছে মোস্তাহ বা উত্তম আর কিছু হলো আপনার মোবাহ বা জায়জ অবস্থা ভেদে বিশেষ করে মনে রাখতে হবে সালাতের পরিপূর্ণতার জন্য বা সালাতের জন্যে আপনার নড়াচড়া করা জায়জ রয়েছে সালাতের বাইরে কাজ উল্টা বা সালাতের সঙ্গে সম্পৃক্ত না এমন কাজ করাও জায়জ রয়েছে তবে সেটাকে অবস্থা ভেদে তার হুকুমুখী হবে ভিন্ন হবে এ কথা আমাদের মনে রাখতে হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে অনেক সময় আমরা মনে করি না জানার কারণে কি হয় যে সালাতালাই করছে অল্প নড়াচড়া করছে মনে করছে নামাজ গেছে গে ফাঁসি হয়ে নামাজ শেষ হয়ে গেছে আবার কিছু মানুষ আছে না জানার কারণে অতিরিক্ত নড়াচড়া করে অপ্রিয়োজনে করে তাহলে জানা থাকলে জানা মানুষ ভুল করে কম অজানা মানুষ ভুল করে বেশি তাহলে না জানার ফলে অল্পকেই একেবারে নামাজ বাতিল হয়ে গেছে মনে করা আবার না জানার কারণে অনেক কিছু করার পরে মনে করে বাতিল হয় নাই দুইটাই কিন্তু অজ্ঞতার বই প্রকাশ এবং এ কারণে হতে পারে যে আমার সলাদ বাতিল হয়ে গেছে তারপর আমি মনে করেছি সলাদ বুঝি হয়ে গেছে এটা বিরাট অন্যায় আবার বাতিল হয় নাই মনে করেছি বাতিল হয়ে গেছে এটাও বড় অন্যায় এজন্যে জেনে নেওয়া যে কোনো মশালা নিজে নিজেই ফতোয়া তৈরি করে নেওয়া নিজে নিজে একটা কিছু বলে দেওয়া নিজে নিজে এর একটা মাসলা নিয়ে নেওয়া এটা কিন্তু মোটেই ঠিক হবে না বরং কোরআন হাদিসের যাদের কাছে জ্ঞান রয়েছে এই জন্য আল্লাহ রবীন্দ্র বলেন তোমরা যদি না জানো তোমাদের জানা না থাকে অজ্ঞ থাকো দিনের বা দুনিয়ার কোনো বিষয়ে তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে নেওয়া আহলুদ রিকির রিকির বলতে এখানে কুরআন এবং সুন্নাহ وحي قال الله رب العالمين ذکر বলতে এখানে وحي কে বোঝেছেন যেমন সূরা হিজিরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন ان نحن نزلنا الذكر و انا له لحافظون আল্লাহ বলেন আমি ذکر نازিল করেছি আর আমি তার হেফাজতকারী এই ذکر অর্থ আল্লাহ رب العالمين এর পক্ষ থেকে وحي وحي মতলু القران الكريم وحي غير মতলু السুনنه शिखान बुझे पृथ्वी बांगला एक बस्ता करवस्था दर्शे हादिस হাদিসের আলোকে যখন আমরা কোরআনের আলোকে যখন আমরা আমাদের জীবন গড়ব মাসলামাসেল জানবো তখন কিন্তু আমাদের আর কোন সন্দেহ থাকবে না তখন আমরা না জানার ফলে বেশি যেমন অতিরিক্ত করব না আবার না জানার ফলে বেশি ছাড়া ছাড়ি করবো না ইফরাত এবং তাফরির দুটা কথা আছে মানে না জানার কারণে কেউ বেশি বাড়াবাড়ি করে আবার কেউ বেশি ছাড়াছাড়ি করে ইসলামে কিন্তু এই ধরনের কোন অবস্থা আমাদের জন্যে বৈধ বা জায়জ নয় এক্ষেত্রে আমরা তাহলে সালাতে কোন কোন কাজগুলি করা যাবে আর কোন কোন কাজগুলি করা যাবে না এই নিয়ে সালাতের যে সুর বা শর্ত এ নিয়ে আমরা আলোচনা আপনাদের কাছে বিশোধ করেছি মনে রাখতে হবে যে আমরা বলেছিলাম সালাদ সিহার জন্য ছয়টা শর্ত এক নম্বর শর্ত ছিল যে আপনার অপবিত্র বস্তু দূর করা শরীর কাপড় এবং নামাজ ইসান থেকে দুই নম্বর শর্ত ছিল অপবিত্র অবস্থায় থাকলে সেটা পবিত্র হওয়া ছোট অপবিত্র পুজুর দ্বারা বড় অপবিত্র গোসলের দ্বারা দূর করা তিন নাম্বারে সালা করলে সালাদম্বর শর্ত ছিল আউরত আবৃত করা অর্থাৎ যে স্থান শরীরের ঢাকা জরুরি পুরুষের জন্যে না থেকে হাঁটু পর্যন্ত আর দুই কাঠ ঢাকা হলো আউরত বা শর্ত महिला जर सबालिका महिला समस्त शर ढाक शुद्मी मुखमंडल खुलते तबाना पुरुषित जगह आदाय कर पुरुष रही है जर संगे अपन हाराम ना अर्थात हाराम पुरुषो ना अपन स्वामी एम जदि क्यों है तर सामने सलाद आदाय कर समय नारी देर के तुम हाथ ढेके दी है দিতে হবে ছোট্ট একটা বিরতির পরে আবার আপনার কাছে ফিরে আসবো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ বলছিলাম সালাত ছয়টি শর্ত পাঁচ নম্বর শর্ত আমরা নিয়ত করতে হবে ইন্নাম আল্লাহ নিয়ত পিরু হাবি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ্লাম বলেছেন প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল কুসলাত আদা করতেছেন কয় রাক কি ইত্যাদি এটা আপনার শুধু অন্তরেই সব কিছু অটোমেটিক হয়ে যাবে অন্তরের চাইতে দ্রুত আর কোন কিছু এই পৃথিবীতে কাজ করতে পারে না এই আধুনিক টেকনোলজির যুগে এর চাইতে দ্রুত কাজ করার মতো আর কিছু মানুষ এখনও সৃষ্টি করতে পারে নাই কারণ এটা মানুষের তৈরি করা আর এটা হচ্ছে মহান রব্বুল আল তৈরি করা বন্ধুগো এ পর্বে আমরা সালাদ পর্বের আমরা ইতিমধ্যে তিনটি অধ্যায় শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ এবার চতুর্থ অধ্যায় বা অবস্থায় যখন মোসাল্লি সালাত অর্থাৎ আপনি এক ফিট বরাবর কোনো একটা উঁচু জিনিস বা কোরআন তেলের যে রেহেল রয়েছে বা রাহাল রয়েছে বা যেকোনো একটা খুঁটি বা দওয়াল বা একটা মানুষ সামনে নামাজ পড়ছে কেউ কোনো একটা কিছু সামনে রেখে দিয়ে তারপরে সালাত আদায় করা আল্লাহনবী আলহিস্লাতাম যখন সালাত আদায় করতেন তখন সামনে একটা বর্ষা বা বল্লম বা একটা তীর বাইরে যখন সালাত করতেন তখন একটা সামনে গেড়ে দিতেন পুতে দিতেন আর ওর পিছনে তিনি সালাত আলাদা করতেন আল্লাহনবী আলহিস্লা সালাদ যে আদায় করতেন মর্সিদা অবীতে এখানে তিনি যেখানে দাঁড়াতেন আর যেখানে সেজদা করতেন সেজদা আর ওয়ালের মধ্যে هاف هات ودو هات جايغا تقتو اتو توقفا سترة اتا وزيب سنت دويد هونر موت تقلو اتو قنق شو لما دير عن أبي جوهيم بن الحارث رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم المار بين يدي المسلي ماذا عليه من الإثم لكان أن يقف أربعين خيرا له من أن يمر بين يديه চল্লিশ হলেও সে দাঁড়িয়ে থাকতো তথাপিও তার সামনে দিয়ে সে অতিক্রম করতো না এই চল্লিশ বছর না মাস না দিন না ঘন্টা কি এ ব্যাপারে बुखरी मुस्लिम बर्णा किल्लेख है शब्दी शरीफ कन्न बर्णाफरिफ बोलते मौसम प्रति बस मौसुम एक बार आौसुम अर्थात चल्लिस बचर दाड़ी थका पसंद करत कम सामने दिए जावा कमचीन मन करतना सलााद त्यागर सलााद आदाय कत बड़ो अन्या बनारा बिराट अन्याय जेटा परवर्ती आलोचन आसने मन रखते हम যে সালাদ যখন আদা করবেন কেউ তার সামনে একটা সূত্রা রাখবে সূত্রার পিছন দিয়ে যদি কেউ যাতায়াত করে তাতে কোনো নিষিদ্ধতা নেই তবে এই সূত্রাটা যে কোনো একটা জিনিস ধরতে পারে যেটা পরে আমাদের আসবে এই সূত্রা যদি কেউ না দেয় আর এর সামনে দিয়ে যদি যায় এমন একটা দূরত্ব যেখানে তার দৃষ্টি যাচ্ছে না দেখতে পাচ্ছে না তাহলে তার কোনো সমস্যা হবে না जीनी जीनी अदाई तारो थाका ए क्षेत्र मन रखते हैं जिन्हें जबें तरह जिन्ह सल आदाय करबें तरह गुरुत्व थका दरकार सूत्रा सर्वअवस्थाए सूत्रा नेरूरी बरम शून्यते मक्का बेहू अजीब कारण आल्ला नबी आल्लाम साल आदा कर तक जन से एक सूत्रा कर निकटे जान दादा अनेक दूर जो सूत्रा ना हो सूत्रार बेपार अने आज हम गुरुत्व दीना मन ही करीना उन्हें सलााद अदा करते पिछन होते मस्जिद खुटी होते पिलर होते परे, होते परे, रैक होते जेको किसमें कारण एर जी एर दिए क्यों जाए बेघ्नता घटे एर पीछन दिए गला समस्या है ना एक मन रखते हालसर द्वारा बुझते जदि क्यों एम जलाद शुरू कर दे जखने मानुषे जताायतर जैगा एक देखी मक्का मदीनाते रास्ता मानुस जताायत कर नाम शुरू कर दे अथवा तवाफर जगह नमज शुरू कर दिए आर क्यों देखा जाए मकाम इब्राहिम पीछे ओईने नमज पढ़ते आज घुरबे तवाफ करवस्थाय क्यों जदि ओन तार सामने अतिक्रम कर तरह गणा हो बर तरह जाए कारण ये अन्या करें नाम शुरू कर दिए तय मकामी इब्राहि पीछन मानुष तवाफ करते अथवा रस्तार मध्य तो मानुषर तफ करारे मुहूर्ते सामने दिए गो गा मुहूर्ते पापे जे एखने सर शुरू कर ठीक जदि एम सूत्रार पीछन दिए गारो समस्या नहीं ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন তার পিছনে মোক্তিরা তো মোক্তিদের সূত্র এক্ষেত্রে অথবা জায়গা নেয় হয়তো সামনে দিকে গিয়ে জায়গা পাওয়া যাবে যে কোনো কারণে প্রিয়জনে যদি মোক্তাদিদের সামনে দিয়ে যায় তাহলে নামাজ নষ্ট হবে না পাপও হবে না তাই মনে রাখতে নামাজের নামাজকে নামাজের মধ্যে বিঘ্ন করা আর ইমামের সামনে তো সূত্রা থাকবে মুসজিদ যদি হয় তাহলে হয়তো ওয়াল অথবা সামনে একটা র্যাক বা যেকোনো দিক কিছু দিয়ে আর পিছনে মুক্তাদিরা দাঁড়াবেন এক্ষেত্রে আমাদের সুস্পষ্ট হয়ে গেল যে কখন অতিক্রম করা যাবে আর কখন করা যাবে না এরপরে যেটা বর্ণিত তিনি বলেন রাসুল্লাহামকে জিজ্ঞেস করা হলো তাবুকের যুদ্ধে যে তাবুকের যুদ্ধ নবম সালে অনুষ্ঠিত হয়েছিল রজম মাসে আল্লাহ নবী সালাম এই তাবুক যুদ্ধে তিনি নিজেই সিফা সালার ছিলেন তিনি এই যে আমরা সূত্রা বানাবো এই সূত্রাটা কতটুক হতে হবে নবী আল্লাহনবী সালাম বললেন উটের বাহনের উপরে যে হাউদাজ বা টপ্পর বা ছই যে বানানো হয় এবং যিনি আরোহণ করবে তার জন্য পিছনে হিলান দেওয়ার জন্য একটা খুঁটির মতো বেঁধে দেওয়া হতো যদি সেটা একটা খুঁটি হোক একটা বললম হোক একটা যা সামনে ওটা গড়ে দিলে পুঁতে দিলে সেটাই হয়ে যাবে সুত্রা আল্লাহ নবী আলাতাম সুত্রা কতটুক হবে মুসাল্লির জন্য সেটাও আমাদেরকে জানিয়ে দিলেন আমরা যখন বাইরে কোথাও সালাত আদা করব বা খোলা জায়গাতে বা সামনে আমাদের কোন নেই তখন একাকি বা জামাতের সঙ্গে ইমামের সামনে বা একাকি হলে নিজের সামনে এইভাবে একটা আমরা লাঠি বা কিছু সামনে আমরা পুতে দিব গেড়ে দিব এবং সেটাকে সামনে করে আমরা সালাত আদা করবো ওয়ানি রাজি সাল্লাম করে নাই ওয়ালা ও বেসাহ একটি তীর দিয়ে হলেও একটা তীর সামনে রেখে দিয়ে প্রতি দিয়ে সেটাকে সামনে করে সালাত আদা করবে এতটুকু কম পক্ষে হলেও যেন সে কি করে এইভাবে সালাত আদায় করে কারণ যখনই আপনার সুত্রা হয়ে যাবে আর আপনার সূত্রার ভিতরে থেকে আপনি স্বাদ আদা করবেন তখন আল্লাহর রহমত আসতে থাকবে আর ওই সূত্র আর আপনার মধ্যে শয়তানো যাতায়াত করতে পারবে না আল্লাহর রহমত আপনার প্রতি নাজির হতে থাকবে এই জন্যে আমরা সুত্রার ব্যাপারটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো বন্ধুগণ আল্লাহরুল্লাহ আলমিন আমাদেরকে রাসুসাল্লামের হাদিসের আলোকে আমরা জানতেছি ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামাইকুম ওরহমতুল্লাহ